आज 22 मार्च सन 1984 हम बंगला ही नहीं समस्त भारतीय रंगमंच के सुप्रसिद्ध नाट्यकार निर्देशक और नाट्यमंचन को एक नई दिशा देने वाले व्यक्ति श्री बादल सरकार से बातचीत रिकॉर्ड कर रहे हैं आज के हमें खूब खुशी जे बादल बाबू আপনি এসেছেন অনেক দিন পরে এলেন আপনারই আশাটা নতুন নিশ্চয়ই কিছু নেই অনেকবারে আমরা বসেছি আড্ডা দিয়েছি আপনার নাটকের পাঠ শুনেছি আমি অনুবাদ আপনার রচনার শুনিয়েছি আজকে আমরা যে বিশেষ কাজের জন্য এখানে বসছি সেটা আপনি জানেন নাট্যশোধ সংস্থানে ডকুমেন্টেশনের কাজটা করছি আর চেষ্টা করছি আমরা যাতে আপাতত কিছু রেকর্ডগুলো থাকতে পারে পরে যারা আসবেন তারা যেন একটু প্রামাণিক রেকর্ডগুলো পেতে পারে তাই আমাদের স্কিমে আমরা সবাইকে ইন্টারভিউ করছি সবাইকে মানে যতটা পাচ্ছি আর তাদের সম্পর্কে কথাগুলো জানবার চেষ্টা করছি তাদের নিজের সম্পর্কে অনেকেরা পরের সম্পর্কে বলতে গেলে খুব রিজার্ভেশনে বলেছেন আমি মনে করি আপনার অত কিছু অসুবিধাটা হবে না তবে যত কথা আপনি বলতে পারবেন ইজিলি বলুন মন খুলে বলুন কতগুলো ব্যাপার যদি মনে হয় যে কন্ট্রোভার্সিয়াল আছে তাও কোনো ক্ষতি নেই কোথাও তো রেকর্ডেড থাকুক আর এইটা আমরা ইউজ করব দরকার হলে রিসার্চের কাজের জন্য স্টাডির কাজের জন্যে ইউজ করা হবে এমনি করা হবে না সবচেয়ে আগে কিছু আপনার ব্যক্তিগত জীবনের কথাগুলো জানতে চাইব কোথায় জন্ম হলো কবে হলো আর আপনার বাল্যবস্থাটা কীরম অ্যাটমসফিয়ারে কাটলো আপনি থিয়েটারের দিকে কবে আর কি করে এলেন কেন সেই যুগে আজ থেকে ৪০ পঞ্চাশ বছর আগে সহজে লোকেরা থিয়েটারে যেতেন না যদিও বাংলাদেশে যথেষ্ট জন্মেছি। পঁচিশ সালের জুলাই মাসের পনেরো তারিখে পড়াশুনো যা করেছি স্কুলে কলেজে কলকাতাতেই বা কলকাতা কাছে কলকাতার এই লোক পুরোপুরি বলা যেতে পারে আমার বাবা ছিলেন অধ্যাপক সারা জীবনটা শিক্ষক বংশ বলা যেতে পারে আমার বাবা এবং তার ছোট ভাই কাকা দুজনে অধ্যাপনা করেছেন আচ্ছা আপনার জন্ম কি এই পেড়ির না পিয়ারির বাড়িতে আমার বাবা স্কটিশের স্কটিশ চার্চ কলেজে ইতিহাসের অধ্যাপক ছিলেন বয়সে আমি চলে গেছি নাটকের দিকে আসার ব্যাপারে আমার বাড়িতে কোথাও কোন ছোট ছেলের পক্ষে খুব একটা ভালো চোখে দেখা হতো না পেশাদারি থিয়েটার দেখা বলে তার ফলে সেই সময় যারা রথি মহারতি ছিলেন শিশুর ছিলেন তাছাড়াও নির্ভলেন্দু আর তারপরে মহেন্দ্র চৌধুরী দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় এদের কারো থিয়েটারই আমি একবার সুযোগ পাই আমার উৎসাহ যেটা এসেছে সেটা বাড়ির থেকে কোনো জায়গার থেকে পাইনি আমার নিজের থেকে এসেছে একটা হচ্ছে সাহিত্যের এই যে অংশ নাটক এটা আজও দেখেছি বিশেষ লোকে পড়ে না দেখতে চান যার জন্য নাটক বিক্রি হয় না পড়বার জন্য কেউ নাটক কেনে না অভিনয়ের জন্য কেউ নাটকটাকে একটা পড়ার জিনিস মনে করে না আমাদের এও দেখেছি ছোট গল্পও লোকে পড়তে না উপন্যাস পড়তো কিন্তু ও কী তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে এখন ছোটো গল্পটা সাহিত্য পদবাচ্য হয়েছে নাটকটা এখনো হয়। তার প্রমাণ এই দু বছর আগে দেশ পত্রিকায় দেখলাম সারা বছরে কী কী ভালো বই প্রকাশিত হয়েছে এগুলো নাটকের উল্লেখটাই নেই নাটককে দেশের মতো পত্রিকাও সাহিত্য বলে মনে করেন না এটা প্রমাণিত সত্য আর মানে মানে উল্লেখিনে ভ্রমণ আছে রম্য রচনা আছে কবিতা আছে অন্যায় আপনার তো জানেন এটা আপনারা দেখছেন তো কাগজ যাই হোক তবু কিন্তু আমার নাটক পড়তে ভালো লাগতো সেটা কেন লাগতো বলা বড় মুশকিল পড়তে আমার ভালো বাংলা এবং এইটা মনে আছে রেডিও তখনকার দিনে আমাদের বাড়িতে প্রথম রেডিও কিন্তু কানে হেডফোন দেওয়া যাকে বলে আচ্ছা বলতে গেলে না সেই রেডিও ছিল ওই তখন শুক্রবারে হতো কিনা মনে নেই বোধ হয় শুক্রবারই হতো তিন ঘন্টার নাটক এবং সেই তিন ঘন্টার নাটকে যারা পেশাদারী মঞ্চের নাম করা শিশু কম করেছেন কিন্তু কিন্তু যারা নাম করা ছিলেন তারা এটা রেডিও তে করতেন তিন ঘন্টা ধরে সে কান ব্যথা হয়ে যেত এক কান একটা তুলে ঘরে রিসিভারে অন্য কানে শুনছি এইভাবে কিন্তু শুনতাম দুটো রিসিভার একসঙ্গে দুজনের শুনতেও পারেনা সপ্তাহে একদিন বারণ করতেন না তারপর বাড়িতে কবে প্রথম রেডিও এলো যেটা কানে দিতে হয় না সেটা আমার পরিষ্কার মনে আছে স্কুল জীবনে যেটা এলো তখন আমাদের ওই যন্ত্রনাটা আমি জানি না মাথাতেই আসিনি সিনেমা দেখাটাও আমার যতদূর মনে পড়ে সমস্ত স্কুল জীবনে আমি ম্যাট্রিক পাস করার আগে ছটা সিনেমা দেখেছি কিনা সন্দেহ যেটা পরে অনেক খুলেছি পাইনি দেখেছি যখন প্রথমগুলো কলকাতায় আসে এই চারটে মনে পড়ছে আমাদের নিয়ে যাওয়া হয় বাংলা আমি দেখেছি অনুরূপা দেবীর মা দেখেছি এবং সে মা দেখবার সময় ট্রেলারে মন্ত্র কি বলে সে আমার বোধ হয় তিনটে দেখেছি এরাম ধরনের এরাম ধরনের রেওয়াজ ছিল তাই যে আমরাও খুব চাইনি দাঁড়িয়ে একটাও দিন আমরাও যেতে চাইনি বলে তাছাড়া দেখবার ছিল না তার চেয়ে বেশি বাদলটাই তখন পরিবারে যেটুকু পারত মনে করতো ছোটদের দেখা দরকার নিয়ে যেত সেও মনে আছে একবার ঝগড়া করেছিলাম বাড়ির সঙ্গে মানে উদয় শঙ্করের নাচ দেখতে বড়রা গেলেন আমাদের নিয়ে গেলেন না িশ ঘের নাটক তখন ওই বসুমতী সাহিত্য মন্দিরের প্রকাশনা হতে তো এই রচনাগুলি সেখানে কিছু ছিল তাতে বিজেন্দ্রলাল রায় যেটুকু হাতের কাছে না দুপুর দুপুরের দিকে সেখানে আমি চেঁচি চেচি সব পার্টি নিজের করা এরকম একটা ছিল থিয়েটার করবার একটা ইচ্ছে বা থিয়েটার নাটক করবার ইচ্ছে সেটা ছোটবেলাতে ছিল নি বা আমার আছে. আপনার থেকে সাড়ে তিন বছরের পর ছোট বোন জন্মেছে একা একা করেছি খুব একটা কোম্পানি বাড়িতে আমার ছিল না মেসদির সঙ্গে ছিল ঘোরার দিকে হয়তো তারপর ওর বন্ধু বান্ধব হয়ে গেছে আর বয়সটা খুব পিঠোপিঠি নয় বলে খুব ছিল তার ফলে অনেকখানি একা একা থেকেছি তো ওই জিনিসটা হতো কিন্তু আমার স্কুলেও থিয়েটার হয়েছে একটা হতো কিন্তু আমি নিজে থেকে কখনো এগিয়ে সেই নাটকে অভিনয় করবার উৎসাহ বোধ করিনি কিছুই না যখন অভিনয় হয়েছে দেখেছি দেখতে ভালো লেগেছে এবং কলেজ জীবনেও ওই রকম থিয়েটার হয়েছে কিন্তু আমি নিজে সেখানে কখনো ঠুকিনি আমি যাইও আমি ঠুকতে এক চেষ্টা করেও দেখিনি যে আমার তারা হয় কিনা সে উৎসাহটা আমি বোধ করিনি কিন্তু দেখবার উৎসাহটা এবং তারপরে অধ্যাপক করতেন সেই তার কলেজের স্কুলে টেন পর্যন্ত বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ শিবপুরে ভর্তি হয়েছে শিল্পের চার বছরে আমাদের ওখানে নাটকের উৎসাহ ছাত্রদের মধ্যে খুব বেশি ছিল এবং আমার যতদূর মনে পড়ে অভিনয় এবং নাটকের পরিচালনার মান খুব উঁচুই ছিল সেখানে আমি কখনও ঠুকি আমি দেখেছি কিন্তু ঠুকি আমার সহপাঠী একজন নাটক লিখেছে তার নাটক দুবার অভিনয় হয়েছে এবং ফাইনাল ইয়ারে সেই ডাইরেক্টরও ছিল কিন্তু আমি কখনো ওখানে নাটকের লাইন আমি নাটক লিখবো বা করব এটা কখনো যুক্ত হলেন কি করে কখন থেকে যেটা বললেন তাতে বোঝা যায় যে আমার দিকে একটু মনটা ছিল ঝুঁকটা ছিল তবে অভিনয় করতে এবং আমার সমস্ত সময়টা চলে যেত এবং যার কাছে নাটক অভিনয় আনা তানা এসবগুলো কিছু ছিল যেমন ধরুন সক্ষে একটু ভেলা ভেজাল শিখতে করেছিল শিখতে কিছুই পারিনি তারপরে আচ্ছা অথচ উনিশশো উনপঞ্চাশ পঞ্চাশ সালে কিছু কিছু ঘটনা ঘটে জাতীয় কিন্তু তার মধ্যে কয়েক বছরের একটা হয়ে গেছে সেখানে একা নয় অন্য জিনিসের সঙ্গে ছিলই না তখন কোন ডিগ্রি কোর্স ভারতবর্ষে একটা চারানা দিয়ে টমার সার্ফের টাউন প্ল্যানিং নামে বেঙ্গলিং সিরিজের একটা বই আমি কিনেছিলাম সম্পর্কে পড়ে আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল যোগাযোগ এমন কিছুদিন পরে হঠাৎ করতে কি আমি আচ্ছা আপনি কি চাকরি তখন ঢুকেছিলেন আমি সাতচল্লিশ সালে পাশ করেছি তারপরে ইঞ্জিনিয়ারিং চাকরি করছি চাকরির জীবনটা আমার অনেক চাকরি করেছি তিন বছরের বেশি নিয়ে তবে গোড়ার দিকে আমি একটা প্রথম চাকরি মাস্টারি করে তারপরে মাস্টারি করি আর কিং এর করি সেটা ভালো লেগেছে মোটামুটি যাই হোক এইরকম সময় ইভিনিং কোর্স আমি ঢুকে গেলাম চাকরি যেটুকু বাধ্য হয়ে পাস করার জন্য দরকার হয় সেটা করেছি টাউন প্ল্যানিংটা কিন্তু নিজের পয়সায় এবং বেশ একটা কষ্ট করে পড়েছি মানে ক্লাস ফি জোগাড় করা বা ফি জোগাড় করতে গিয়ে আমার সংসারের সংসার চালিয়ে আমার টাকাতে কুড়ো হয়ে গেছিল কষ্ট করে পড়েছি এবং ইন্টারেস্ট ছিল বলেছি ডিগ্রির জন্য ওখান থেকে পাশ করে আমি টাউন প্ল্যানিং এর চাকরি তো আমাদের দেশে কোন স্কোপ নেই কিছু পাইনি কাছাকাছি একটা চাকরি আমি পরে নিয়েছিলাম কর্পোরেশন কিন্তু তার আগে ডিপ্লোমাটা পেয়ে গেলাম টেকনোলজি ছিল সেখানে আমি পড়াই তাতে আছি কমই ছিল তখন আমি কলকাতা ছেড়ে বেরোতে পারছিলাম না বলে ওই চাকরিতে ছিলাম চাকরিতে একটু সেখানে তখন তার টাউন প্ল্যানিং নয় চাকরি যেটা দশটা পাঁচটা করলে চলে আর ওইখানে সন্ধেগুলো কাটে না কারণ কলোনি বিশেষ দিনে যাদের সঙ্গে অফিসে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা সঙ্গে দেখা হচ্ছে হয় ব্যাডমিন্টন খেলা না হয় বসে আড্ডার আড্ডা মারতে গেলে সেই পড়ে সেগুলো আমাদের কয়েকজনের প্রশ্ন হয় তো তখন একটা অভিনব আইডিয়া আমার সেই পুরোনো নাটকের দিকে কাজ করতে আরম্ভ করে তার আগে যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াবার সময় থেকে থিয়েটার হয় সেখানে ওইটা আমারই প্রস্তাব ছিল বোধহয় আর কারোর হতে পারে আমাদের দু তিনজনের আমরা একটা ক্লাব খুলবো সেটা একটা রিহার্সাল ক্লাব তার নিয়ম হচ্ছে যে কোনদিন করা যে পাঠ করতে চায় কারণ কাকে সবাই চেষ্টা করতে পারে তার ফলে যারা কোনোদিন জীবনে থিয়েটার করতে বললে করতো না দেখা গেল যে অনেকেরই অভাবটা বদল উঠছে ওই আড্ডা মারতে ভালো লাগছে না সেখানে জুটে গেছিল আর আমারই কোয়ার্টারে গুলো আর ওই পাঁচটা ডিজাইন অফিস শেষ হয় এবং মুখস্থ হয়ে গেল ঝগড়ার তো প্রশ্নই নেই কারণ আমি আজকে এই পাঠটা করছি আমার যদি অন্য একটা পাঠ করবার ইচ্ছে একটা অচিন্তনীয় ব্যাপার মাইথনার রিক্রিয়েছিল তার যে থিয়েটার হতো সেখানে ছেলেরা মেয়ে এসেছে করতো এই পৌরাণিক নাটক চাটক ঐতিহাসিক নাটক সব আর আমি ছিলাম তারপরে যাই হোক যা সেখানে মেয়েদের সহিতোম আমরা তাদের একটা কলোনির মতন আছে সেখানে যেহেতু স্বামী কাজ করছে ফ্রিডাম শ্বশুর বাড়ির থেকে তারা পেত স্বামীর মত থাকলে স্ত্রী এটা হয়ে ফলে তারাও একটুখানি এবং স্ত্রীর রবীন্দ্রসঙ্গীত গাইতো ভালো করে শিখেছিলেন বাংলাতে করছি কিন্তু আমাদের তারা এই আড্ডাতে প্রায় এসে বলি তারপরে সেই ভদ্রমহিলাই বলে আমি কি না বলুন না বলুন সেই ভদ্র মহিলাই বলেন যে এত যে খাটলেন এত তৈরি করলেন তিন চারটে নাটক তৈরি হয়ে গেল কেন থিয়েটার করত তারপরে আমরা দুজন একটু হলাম ওই একদিনটা দিলাম আর সে দারুণ হলাম কিছুতেই না এরকম কথা ছিল তাও অনেকে বলেছিল যে সবচেয়ে ভালো একটা পার্টে সে বলো না আমি সেজে উঠতে পারবো না আমি কোনোদিন উঠিনি ওখানে উঠে আমার কথা শুকিয়ে যাবে বলে করে রাজি করালি আমাদের থিয়েটারটা সবচেয়ে ভালো হলো কারণ আমাদের তো নাটক তৈরি ছিল তারপরে একমাস করেছিলাম তার উপরে আবার সেই চেঞ্জ যেহেতু এই এক ঘন্টা পরে আরম্ভ থেকে আমাদের প্রধান অভিজ্ঞতা ধরুন তারপরে যখন এক মহিলা একজনের স্ত্রী করবেন বলেছে। তার বাড়িতে আমরা যাচ্ছি আলোচনা করতে সেখানে আঙুল দিয়ে চুপ আমার শ্বুর শাশুড়ি এসে গেছেন এখানে থিয়েটারের কথা উচ্চার করবেন আচ্ছা তারপর এক মাস থাকবেন কাজে আপনাদের দেওয়া হচ্ছে হয়ে গেল মনে দুঃখে চলে এলাম কারণ মেয়ে এত কম আমি করতে পারি কি তাও ভাবা যে থিয়েটার করেছে এবং তার বেশ কিছু অভিজ্ঞতা না ছিল ওই বড় পিস মাছি এখনো হয় অনেক সময় শোনা শুনে করছে এটাই দেখেছে তারপরে হাসির নাটক জমে গেছে অভিনয় নিজেরাছিলাম করেছিলাম ওই আসানসোল থেকে কিছু হয়তো ভাড়া নিয়েছিলাম ভাড়া নিয়েছিলাম আর এইভাবে করেছিলাম একটা প্যান্ডেল মতন বাঁধা হয়েছিল এবং দ্বিতীয়বারে যখন করি তখন সারা এত পেয়েছিলাম সে কাটের ভালো ভালো তক্তা সেগুলো সাইড থেকে চলে গেলো তাই দিয়ে আমরা স্টেজ ভেবে ফেললাম আর সে মানে যারা এক্সপার্ট তারা বাঁধলো সে অত সুন্দর স্টেজ একটা পাকা হলে থাকে কিন্তু যেটুকু তাদের জিনিস নানিলে অভিমান করতো একজন সে গিয়ে বাক্স খুলে দিল মাথুর বাঙালি নয় সে তার বিয়েতে পাওয়া যত জিনিস আছে ভালো ভালো জিনিস মানে টেক এনিথিং সে পাঠ করেছিল সে কি উৎসাহ মহা উৎসাহ পাঠ করেছিল খানিক বাংলাদেশে আর সেকেন্ড নাটকটাতে বোধ হয় কি একটা দৃশ্য ছিল সেখানে একটা ক্রাউড লাগে কাজকর্মে তো ছিল্ভ করে অন্যান্য কাজ তাদের তো ছিল এটা খালি বাঙালি আসলে ছিল না কিন্তু আদৌ এবং দর্শকের দিকেও আমাদের সমস্ত বাঙালি অবাঙালি আসতো এবং পরিকল্পনা এবং কাজকর্মের দিক থেকে নাটকটা করি বন্ধুর সঙ্গে সুবোধ ঘোষের অতিথি বলে একটা শর্ট প্লে বন্ধুর পরে করি আর কি তারপরে মানময়িক মানময়িক এবং সেটা আমাদের হাসির নাটকের দিকে ঝপটা ছিল তারপরে ওরা বিরঞ্চি বা গল্পনার একটা নাট্যরূপ আমি দিয়েছিলাম অনেকেই তাই আমিও দিয়েছিলাম পারা যায় বাবার সে যদি বলেন তাহলে তার আগে ওরকম ধরনের খুচরো খাজরা দু একটা আছে যা হারিয়েছে আর সেই একটা আছে আমার বললাম চেষ্টা করবো আর কিরকম অভিনয় এবং পরিচালনার খানিকটা দায়িত্ব না আমরা পরিচালকের নামতাম লিখতাম না আরেকজনের সঙ্গে যৌথ যৌথভাবে আমরা পরিচালনার হেল্প করতাম আর কি তার অভিজ্ঞতাটা সেটা ওই মাইথন চার পাঁচটা মাত্র করেছি পুরো প্রোগ্রাম বলে নয় কিন্তু একটা অ্যাটমসফিয়ার ওইখানে থিয়েটারে ইন্টারেস্টটা তৈরি করতে ওটা খুব সাহায্য করেছে তারপর তো মাইথনের চাকরি সেরে কলকাতায় চলে এলাম যখন ইন্টারেস্টটা থাকা সত্ত্বেও সুযোগ পাইনি তারপরে যেটুকু থিয়েটার করেছি খানিকটা পরাডিক্যালে খপছড়া যখন আমরা এন্টালিয়ন্সে একটা ফ্ল্যাট এক্টিভিন ছিলাম সেই থেকে ওই ফ্ল্যাটে অন্যান্য ফ্ল্যাটের অধিবাসী কিছু আর কিছু ওই পাড়ার যারা থিয়েটারে ইন্টারেস্টেড একটা গ্রুপ করে সেই নাম ছিল এনাকা আচ্ছা এনাকা নামটি এক্সপ্লেইন এটা চলে আসে আমি ৫৫ সালে পঞ্চান্ন নাকি আমি একটু ভুল করছি ভুল বললামে যখন এসছি পঞ্চান্ন সালে তখন এনাকা উঠে গেছে তারপরে দু এক বন্ধুত্ব হয়ে গেছিল সেখানে হয়তো এইরকম বন্ধু বান্ধব একটা হয়তো থিয়েটার করা হলো একটা নাম দেওয়া হলো একটা আবার হয়তো আর একটা থিয়েটার হয়তো পুরোনো কিছু আছে কিছু আবার নতুন লোক নেওয়া হয়েছে আবার একটা নতুন নাম দেওয়া হলো গ্রুপের পুরোনো নাম কোথায় এখন মনে করে বলতেও পারবো না কি কি নাম দেওয়া হয়েছিল যা বলি তার তাই সবাইকে তো আজ করায় এর সময় হয় না ও কেন আসে না এই অনুরোধ করে কোনো এনে তাদের সকাচি বের করছে এইভাবে করতে করতে আস্তে আস্তে চলে গেলাম পঞ্চান্ন থেকে সাতান্নড এরকম দু তিনটে থিয়েটার করা হয়েছে ইঞ্জিনিয়ার সার্কল বলে একটা ছিল আমি আগে বলেছি প্রতিবাসীর কথা যখন ওই বিকেলের ভাগ ভরার দরকার ছিল ইঞ্জিনিয়ার সার্কেল বলে একটা ইজিনিয়ারদের প্রতিষ্ঠান ছিল একটু লেফটেড থেকেই হাসির নাটক করতে ভালো লাগতো অথচ যাকে স্ট্রেট কমেডি বলে তার প্রচন্ড একটা অভাব আছে বাংলায় আমাদের লিখে নিতে হবে ওই মাইথন চেষ্টাটা হয়েছে সেগুলো সব অর্ধ সমাপ্ত নাটকে অর্ধ সমাপ্ত এগোলাম তারপরে মনে আছে একটা কোন নাটকে যেন দুটি চরিত্র ঢুকেছিল প্রবেশ করছে আমার স্ত্রী পরে আমাকে বলেছে বলেছেন যে ওদের ওই খাটের নিচে ধুলোর থেকে আর বার করবেন আজও ওরা সেই ধুলোর মধ্যেই আছে সেই লেখাটা আমার কাছে এখনো আছে মধ্যে পড়তে মজার লাগে ছাপ্পান্ন সালে প্রথম আমার নাটকটা লেখা হয় নাটক ইংরেজি সিনেমা দেখেছিলাম আর আমার একটা দোষ আছে আজও আছে ইংরেজি সিনেমার কথাবার্তা আমি কিচ্ছু আমি যা পাই পাই ছবি দেখে আমার ওই দেশ করে আমেরিকার হচ্ছে এরকম আমার আরো একটা নাটক আছে যা খালি সিনেমা দেখলে মানে বই পড়ে নয় তারও বেশিরভাগ আরো দুটো নাটক আছে এরকম খালি বেসিক আইডিয়াটা নিয়ে বাকি সব বানিয়ে লেখা বল্লভপুরের রূপকথাও তাই আর রামসার বল্লভপুরের রূপকথাও তাই হ্যাঁ এরকম ধরনের ছিল আমার ওসব কিছু নেই এবং অন্য সমস্ত কিছুই এগেবারে বদলে গেছে আর কি একটা কথা ওইটা শুনিউশন প্রথম লেখা হয় নয় সেই তারপর সাতান্ন সালে আমি লন্ডনে চলি সেটা আর একটা ইতিহাস তার সঙ্গে নাটকের কোন সম্পর্ক নেই পড়িয়া ঝুলে পড়ি ওখানে ওই দিনের চাকরি বাকরি করে টাউন প্ল্যানিং করছে ভর্তি একটা হচ্ছে যে টাউন প্লানিং এর চাকরি তো পাচ্ছি না যেটা এখানে আমার ছোটবেলাটা একদম দেখা হয়নি চাকরি করার সময় বাড়ি এইবার না দেখলে মারা যাবেন আমার দেখাই হবে না বলে উনি বৃদ্ধ বয়সে যেহেতু একটা থিয়েটার করেছেন আমার দুটো দেখা হয়েছে মাইকেল মহারতী ছিলেন তাদের কিচ্ছু দেখা হল না তাদের কি মানে শিশুর বাবুকে শিশির বাবুর ইম্প্রেশন খুবই ভালো তবে ধরুন শতবার একাদশী দেখছি ওটা দেখবেন কোনো মতে খাড়া করে দেওয়া মানে মেকানিক্যাল করছে টিম বার্ক কিছু নেই এরকম ধরনের একটা ব্যাপার হয়েছে তারপরে ধরুন চোখে লাগে ধরুন রানীবালা তিনি কাঞ্চন বয়সের দিক থেকেও লাগছে চেহারার দিক থেকেও লাগছে কিন্তু শিশু বাবুর যেন সম্ভবত কিছু আসে যায় না লোকে তো মানে শিশু বাবু কি সত্যি শিশুবাবু কিন্তু দেখবে সুতরাং বাকি সম্বন্ধে একেবারে কত কতখানি জোর দিতে এই সমস্ত দেখেছি এখানে ওইটা বড় কারণ না মানে নিমচাঁদকে মারছে যে সে এমন ভাবে মারছে বড় কি করে হাত দেবে সেটা এত দৃষ্টি লাগছে সেই অল্প করে যেন খুব সমীহ করেছিলাম তেমনি মাইকালি শিশু পাহুরি কি দেখলাম বলতে গেলে আর কারোর ইম্প্রেশন কিছু নেই আমার টোটাল যতদূর মনে হচ্ছে দন যে নাটকটা ওটা অনেক স্ট্রং ছিল যাই হোক এইখানে শিশু কবু দেখি দেখি দেখা হয় মানে দেখাটা আমার সবসময় কম হয়েছে খারাপ হয়তো কম হয়েছে আমাদের এখানে তো সিনেমার সঙ্গে থিয়েটারের একটা ইন্ডিপেন্ডেন্ট অস্তিত্ব একটা ইন্ডিপেন্ডেন্ট দাম সেই জিনিসটা অ্যাকসেপ্ট করতো লন্ডনে আমার পয়সা একেবারে আমি যখন চলে গেছি আমার ফেরার ভাড়াও নেই মানে চাকরি না পেলে আমি ফিরতেও পারবো লোকে লোকের কাছে ভিক্ষা করলে এরম একটা অবস্থা আমি চলে গেছি চাকরিতে মাইনে যা পেয়েছি তাতে ওই আমার পড়ার খরচ ঝুঁকিয়ে নিজের থাকা খাওয়া করে ফেরার ভাড়া প্লাস বাড়িতে টাকা পাঠাতে হয় স্ত্রী দুটি বাচ্চা আছে এই সব করে আমার মানে প্রত্যেকটি পেনি আমায় গুরুত্ব হতো যতদিন চাকরি পাইনি ওই সবচেয়ে পরে পরে যখন থিয়েটার দেখতে লোকে যায় লো বাজেট যাতে তারাও সবচেয়ে সস্তাটা যেতে চায় সাধারত একটু বেটার সিট খোঁজে কাজে ওই যে গ্যালারিটা আর সবচেয়ে দামিটা এই দুটো সবচেয়ে পরে পড়তো আর আমি সবচেয়ে সস্তা খোদ্দিন সেটা একেবারে ওই তিনতলা চারতলায় তুলে দিত ওখানে লন্ডন স্টেজের আমার অভিজ্ঞতা একটা পার্টিকুলার মাথার মাঝখানে সেটা আমাদের নজরে পড়তো আর ওই অ্যাঙ্গলটা ছাড়া আমি কখনো দেখি নিচে বসে স্টল বসে কখনো দেখা হয়নি ওই ওপরের ডাক্তার তখন যত আমার মনে হচ্ছে বছরে পাঁচশো দিন গেলাম আমার প্রোগ্রাম গুলো বাড়িতে চলে গেল তারপরে ওই যখন দেখবো খুব সস্তা আরকি প্রায় সাবার সিনেমা হলে যে দামে পাওয়া যায় টিকিট সেই দামের টিকিটে টিকিটটা কেটে কার্ডটা দেখিয়ে ওই দামে টিকিটটা পাওয়া যাচ্ছে ঢুকে দেখো খুব ভালো ভালো সিনেমা দেখবার সুযোগ পেয়েছি হয়তো আর আমি তখন চাকরি করতাম আমার দ্বিতীয় চাকরি ছিল প্রথমে কি আমি ওখানে ইঞ্জিনিয়ারিং এর চাকরি পেয়েছিলাম ওই টাউন প্ল্যানিং আমি ফার্স্ট ইয়ারটা এক্সামিশন পেয়েছিলাম তিন বছর আমায় করতে হয় ডিপ্লোমাটা ছিল দু বছর লন্ডনে নয় সারে কাউন্টি কাউন্সিল কিন্তু লন্ডনে আমার তখন যে ল্যান্ডলেডির পরিবারটি তাদের সঙ্গে এত ভালো তাদের কাছ থেকে আমি এত মিশে গেছিলাম ছাড়তে ইচ্ছে করে খুব লং জার্নি আমার পুরো লন্ডন শহর আমার যে আন্ডারগ্রাউন্ডে পার হয়ে তারপর সময় ওইখানে বাড়ি চলে আসতাম এটা খুব করেছি তো ফিল্ম থিয়েটার যদি বলা হয় ইন্টারেস্ট কিবার ইন্টারেস্ট আমার ফিল্মেই বোধ বেশি ছিল তবু দেখেছি বেশ জন যখন প্রথম দুটার তখন বেরোয় তখন প্রথম তখন জোনার মনে আছে অবজারভারে সানডে অবজারভারে ওর উপর আর্টিকে বেরোলো ছবি টোপিত